হাই না ইলাই কমাও হাইন ইরানু হেউ বী ও খাই ইলাই বহিমা ইসমারী রাওয়া ইসা পেয়ুসাওয়া সুলাই وَأَتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رسولا مباشرين ومذرين لأن لا يكون للناس على الله حجة بعد رسول وكان الله عزيزا حكيما لينروف <تصفيق>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 আল্লাহ মোহাম্মতাল সাদুম জনগোষ্ঠীর নিকটে প্রেরণ করেছিলেন তারা বসবাস করত বর্তমান এবং জর্ডানের মধ্যবর্তী অঞ্চলে তিনি ছিলেন ইব্রাহিম আলাহামের ভাতিজা এবং ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি বসবাস করতেন ইরাকে লুতআলা সাল্লাম ইরাকের বসবাস করতেন সেখান থেকে পরবর্তীতে তারা হিজরত করে ফিলিস্তিনের দিকে চলে আসেন এবং আল্লাহ লুতামকে রিসাল দিয়ে সম্মানিত করেন তাকে দায়িত্ব দেওয়া হয় সাদুম জনপদের অধিবাসীদেরকে তহদের আহ্বান করার জন্য এবং তাদের মধ্যে যে ব্যাধি রয়েছে সেই ব্যাধিকে সারিয়ে তোলার জন্য লুত আলাহিসামকে সাদুম জনপদের বাসিন্দাদের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয় এবং যখনই আলোচনা তালা কোন একটি জনপদে নবী কিংবা রাসুল প্রেরণ করেন তারা সবার প্রথমে মানুষদেরকে যে বিষয়ের দিকে আহ্বান করেন সেটা হচ্ছে তাউহিত প্রথমে আল্লাহ মহাতাল্লাহ একত্ববাদের বিশুদ্ধ ধারণার দিকে তার মানুষকে আহ্বান করেন একটি কালেমা একটি বাক্য লা লাহা ইল্ল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস অবশ্যই উপলব্ধি করতে হবে আজকে আমরা কালেমা লা ইহা ইল্লাহার তাৎপর্য এর অর্থ জানি না লা লাহা ইল্লাহ শুধুমাত্র মুখে উচ্চারিত একটি বুলি বা বাক্য নয় কোন মন্ত্র নয় যেটা উচ্চারণ করলেই আমাদের সবকিছু পরিবর্তিত হয়ে যাবে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 এই কালেমার মাধ্যমে আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহ মতআল্লাহ যে বিষয়গুলোকে আমাদের জন্য বৈধ বলে নির্ধারিত করেছেন সেগুলোকে আমরা বৈধ বলে মেনে নেব এবং যেগুলোকে আল্লাহ হারাম করেছেন নিষিদ্ধ করেছেন সেগুলোকে আমরা বর্জন করব ঘৃণা করব এবং আমরা কোরআন থেকে আরও লক্ষ্য করতে পারি আল্লাহর আম্বিয়াগন যখন তারা নিজেদের জাতির নিকটে তাওহিদের দাওয়াতকে উপস্থাপন করতেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন এই কাজের সাথে সাথে তারা সেই এলাকার সেই সমাজের মানুষের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করতেন তাদের সমস্যাগুলোকে তারা প্রথমে চিহ্নিত করতেন এবং সেগুলোকে সমাধান করার সাথে সাথে মানুষকে তা অহিত আহ্বান করতেন কাজী আলোচ মহামতাবার আম্বিয়াদের মিশন এই দায়িত্ব এটা শুরু থেকেই খুবই সুনির্দিষ্ট এবং স্পেসিফিক ছিল আম্বিয়া আলহম সাল্লাম তারা কখনোই কোনো কাল্পনিক বিষয়ে অপ্রাসঙ্গিক বিষয় কিংবা যে সমস্যা অতীতে অলরেডি চলে গেছে বর্তমানে আসবে না ভবিষ্যতের সম্ভাবনা নেই এরকম বিষয় নিয়ে অপ্রাসঙ্গিক কোন কিছু নিয়ে তারা কাজ করতেন না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 আলোচক মহাতালাগন একই সাথে মানুষকে সুসংবাদ প্রদান করতেন এবং শাস্তি থেকে থেকে বেঁচে থাকার জন্য সতর্ক বার্তা করতেন সুতরাং সুসংবাদ এবং সতর্কবার্তা এই উভয় বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে দাওয়াত দেওয়া এটাই হচ্ছে আলোচনা আম্বিয়াদের পথ সাধারণভাবে মানুষের একটা প্রবৃত্তি হচ্ছে মানুষ তার নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয় না খুব অল্প সংখ্যক মানুষই এটা চায় যে আপনার ভুলকেও ধরিয়ে দিক। যদিও বা বিষয়টা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 তারা মানুষদের অর্থ ডাকাতি করত মুসাফিরদের অর্থ সম্পদ লুট করত মোট কথা তারা জনপদে সম্পূর্ণ অনাচার এবং ফিতনা বিস্তার ঘটিয়েছিল একই সাথে তাদের অন্তর বা হৃদয়গুলো ছিল বিকৃত পারভারাটেড এ কারণে আমরা দেখতে পাই লুত আলাহ সাল্লাম তাদেরকে বলছিলেন তোমাদের রব তোমাদের পালনকর্তা তোমাদের জন্য স্ত্রী লোকদেরকে সৃষ্টি করেছেন মেয়েদেরকে সৃষ্টি করেছেন নারীদেরকে সৃষ্টি করেছেন তোমরা তাদেরকে বর্জন করছ তোমরা তো হচ্ছ এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় তোমরা যে কাজটা করছ সেটা হচ্ছে ভুল অন্যায় অনৈতিক লাল্লামের জাতির লোকেরা তারা এই ধরনের সমালোচনা শোনার জন্য তৈরি ছিল না তারা ছিল সম্পূর্ণভাবে নীতি নৈতিকতা বিবর্জিত লাল্লাম যেই জাতির নিকটে প্রেরিত হয়েছিলেন তাদেরকে বললেন তোমরা কি মানুষকে দেখিয়ে দেখিয়ে প্রকাশ্যে এই জঘন্য অপরাধটি করছো বলছেন তোমরা কি পুং মৈথুনে লিপ্ত রয়েছ রাহাজানি করছ। এবং নিজেদের মজলিশে এই গর্হিত কাজ করছ জবাবে তার সম্প্রদায়ের এই কথা ছাড়া আর কোনো উত্তরে ছিল না কোনো জবাবে ছিল না আমাদের উপর আল্লাহর আজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও আল্লাহ মাতালা বলছেন ফামা কায়না জবাবা কোন উত্তর ছিল না কোন জবাব ছিল না আমরা দেখতে ভাই আল্লাহ মাতাল আম্বিয়াগঞ্জ যখন তাদের দাওয়াতের মিশনকে শুরু করেন প্রথম দিকে আদর্শগতভাবে কুফ্ফাররা এই দাওয়াতকে মোকাবেলা করার চেষ্টা করে কিন্তু এখানে যে সমস্যাটা তারা সৃষ্টি করেছে সেই সমকামিতার মতো বিষয়ের পক্ষে কথা বলার জন্য তাদের কি জবাব থাকতে পারে এ কারণে আল্লাহ মাতালা বলছেন তাদের কোন জবাবই ছিল না এই কথা বলা ছাড়া যে আমাদের উপর আল্লাহ রাজাবকে নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও সুতরাং যারা মিথ্যার পক্ষে বা পক্ষে তারা যখন সত্যের উপরে সত্যকে খণ্ডন করার জন্য কোনো যুক্তি পায় না তারা জোরপূর্বক সত্যের উপর বিজয়ী হওয়ার চেষ্টা করে যারা হকের দাওয়াত দেয় তাদের উপর বিভিন্ন অপবাদ চাপিয়ে দেয় প্রাণ বা বহিষ্কারের হুমকি দেয় এবং যে বিষয় নিয়ে আলোচনা করছিল সেই প্রসঙ্গকে তারা পরিবর্তন করে ফেলে লুত আল্লাহামের জাতির লোকেরা তাদের এই জঘন্য কাজটি তাদের মজলিশে প্রকাশ্যে সবার সামনেই করত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 আল্লাহ গুরু আনে বলেছেন আর প্রেরণ করেছিল লুতকে যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে পৃথিবীর কেউ করেনি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 लूत आलामर जी जरा लज्जा सरमे विषय हायर विषय संपूर्णरूपे भूले ग ता चूड़ज एक जि कतलज हम एक जति मजलिशे प्रकाश्ये समकामार मत जघन्य अपराध करते लज्जाहीनतार विषय में पश्चिमा विश्व व्यापक प्रचार से नारी पुरुष मध्य को लज्जा नहीं पर्दा नहीं बर लज्जा थार विषय नेगेटिव आचरण हिसेबा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 জবাবি করিম উত্তরে তার কম শুধু এই কথাটি বলল লোত পরিবারকে জনপদ থেকে তোমরা বহিষ্কার করো বের করে দাও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 এবং তারা যে কাজ করছে অর্থাৎ সমকামিতা সেটা যেন খুব ভালো বিষয় এর মাধ্যমে আমরা আরও দেখতে পাই লুত আলাহ সাল্লামের জনপথ তাদের নিজেদের এই অশ্লীল কাজের সমর্থনে বলার মতো কিছুই পাইনি একই সাথে লুত আলাহ সাল্লামের সমালোচনা করার মতো তারা কিছু পাইনি। এর কারণে তারা বলতে শুরু করল তারা বেশি পাক পবিত্র হতে চায় সুতরাং এর মাধ্যমে আমরা দেখতে পাই লজ্জাহীনতা একটা নষ্ট সমাজের মানদণ্ডকে পরিবর্তন করে দেয়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 পবিত্র হতে চাইলে তোমরা এখান থেকে অন্যত্র চলে যাও নয়তো তোমাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে এবং তার আরো বলতে লাগলো হে লুত তুমি যদি বিরত না হও তুমি হবে তাদের মধ্যে একজন যাদেরকে বহিষ্কার করা হবে সুহান আমরা ইব্রাহিম আলহিসামের ভাতিজা লুত আলাহ ইসলামের ইমান এবং তাওয়ুল থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে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 सत्य निजेक सपोर्ट कर एमक सबा जदि मुख फिरिया तबुम के हकर दावत सत्य बाणी प्रचार करते क्य हे सत्य के स्पष्ट भाव मानुषर सामने प्रचार कर सत्य के ग्रहण करल ना बर्जन करल से नयतम जेने रखो और अनुधावन करो তোমরা যা করছো আমি কঠোর এবং কঠিনভাবে সেটাকে প্রত্যাখ্যান করলাম লুতাম বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি আমি তোমাদের দলে নই আমি তোমাদের এই কাজকে অনুমোদন করবো না এবং তিনি আল্লাহ নিজের এবং তার পরিবারের রক্ষার জন্য তোয়া করলেন তিনি বললেন হে রব আপনি আমার এবং আমার পরিবারকে রক্ষা করুন তারা যা করে তা থেকে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 মেজবানের বৈশিষ্ট্য হচ্ছে তাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাকে ঠিক রাখতে হবে সঠিক গুণগতমান এবং যথার্থ পরিমাণে আপ্যায়ন করার ব্যবস্থা করতে হবে ইব্রাহিম আলাম যেই বাথুরটিকে জবাই করে নিয়ে এসেছিলেন তার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্যই ছিল আলসু মহামতাল্লাহ সেই বাছুর সম্পর্কে কুরআনে একটি স্থানে বলেছেন আজল সামিন সেটা ছিল একটা হৃষ্টপুষ্ট মোটালাদা বাথুর এবং অন্যত্র আলোচ মহামতাল বলেছেন আজল হানিজ যার অর্থ একটা ভুনা করা বছর আল্লাহ মোহাম্মতাল্লাহ ঘটনাটি আমাদের জন্য গুরানে সংরক্ষিত করেছেন আল্লাহামতাল আর অবশ্যই আমার প্রেরিত মালাইকারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল এবং তারা বলল সালাম তিনিও বললেন সালাম অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি অর্থাৎ ইব্রাহিম সালাম একটি ভুনা করা বাছুর নিয়ে আসলেন ভুনা করা বাছুর সুতরাং মাংসের কাবাব চমৎকার একটি খাবার ইব্রাহিম আলাহ সাল্লাম সুন্দরভাবে সেটাকে আগুনে পুরিয়ে মেহমানদের সামনে পেশ করলেন আরেকটি আয়াতে আমরা দেখতে পাই সেই খাবারটার পরিমাণ সম্পর্কে আমাদেরকে বলা হচ্ছে বি এ সামিন ঘি দিয়ে মনটা তাজা একটা সুতরাং মেহমানদেরকে যে খাবার পেশ করা হয়েছিল সেটা ছিল পরিমাণে যথেষ্ট এবং গুণগত মানে উত্তম সুতরাং ইব্রাহিম আলাহ সাল্লাম তার মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য দুইটা বৈশিষ্ট্য পূরণ করলেন কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাতে ইব্রাহিম আলাহ সাল্লাম পাশ করলেন তিনি যখন তার মেহমানদের সামনে সেই বাছুরকে উপস্থাপন করলেন সুন্দর রান্না তিনজন অতিথির সামনে পেশ করা হল তারা মুসাফির দীর্ঘ দূরত্ব বাড়ি দিয়ে এসেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোন মেহমানই সেই খাবারের দিকে হাত বাড়ালেন না মুসাফির তাদের অবশ্যই কুদার্ত থাকার কথা কিন্তু তারা খাবারের দিকে নিজেদের হাতকে পর্যন্ত বাড়ালেন না ইব্রাহিম আলাহ সাল্লাম ভয় পেয়ে গেলেন আতঙ্কিত হলেন এবং এই অজানা মেহমানদের অপরিচিত মেহমানদের উদ্দেশ্য নিয়ে নিজের মনের মধ্যে অবিশ্বাস অনুভব করলেন কারণ সেই সময়ে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 কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না তখন ইব্রাহিম আলাহিসাল্লাম সন্দেহ অনুভব করলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন তারা বলল ভয় পাবেন না আমরা প্রেরিত হয়েছি লুতের কওমের প্রতি সুতরাং সেই তিনজন মেহমান নিজেদের পরিচয়ে তুলে ধরে বললেন তারা হচ্ছেন মালাইকা বা আল্লাহর ফেরেস্তা তাদেরকে পাঠিয়েছেন লুত আলাহ সাল্লামের জনপদের নিকট যখন তারা তাদের এই পরিচয়কে ইব্রাহিম আলাহিসামের সামনে উপস্থাপন করছিলেন তাদের আগমনের উদ্দেশ্য বলছিলেন ইব্রাহিমের স্ত্রী তিনি ঘরের ভেতর থেকে যখন তিনি শুনলেন এই তিনজন সুদর্শন যুবক তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা এবং তাদের আগমনের উদ্দেশ্য হচ্ছে লুত আলাহিস্লামের নষ্ট পথভ্রষ্ট জাতিকে শাস্তি প্রদান করা তখন তিনি হেসে উঠলেন তিনি হেসে উঠলেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন সাইদা চিনা সারা হাজিরত কালানহা লুত ইসলামের জাতির শাস্তি সংবাদ শুনে হেসে দিলেন এর মূল বিষয় হচ্ছে আমাদের উচিত সব সময় সত্যকে অন্তর থেকে সাপোর্ট করা এবং মিথ্যা বা অশ্লীলতা পথভ্রষ্ট কাজকে সব সময় ঘৃণা করা সাইদিনা সারান পেলেন সেই অন্যায় জাতিটি ধ্বংস হতে যাচ্ছে তখন তিনি খুবই হলেন আনন্দে আমরা একটা উদাহরণের সাথে করলে অনেকটা বুঝতে আমরা অনেক সময় বিভিন্ন খেলায় আমাদের ফেভারিট দলকে সাপোর্ট করি হতে পারে ফুটবল ক্রিকেট কিংবা যেকোনো ধরনের খেলা আমাদের প্রিয় দল যখন খেলায় বিজয় লাভ করে তখন আমাদের কাছে বিষয়টা খুবই খুশির মনে হয় যারা আল্লাহ আল্লাহ নেহিন সৎ ব্যক্তিবর্গ তারা এই সমস্ত অর্থহীন খেলতামাশার পেছনে নিজেদের সময় বা শ্রমকে ব্যয় করেন না তাদের জন্য এই ধরনের খেলার থেকে বেশি উত্তেজনাপূর্ণ আনন্দদায়ক এবং বাস্তব লড়াই হচ্ছে হক এবং বাতিলের লড়াই এটাই হচ্ছে তাদের জন্য খেলার মতো তারা এর ফলাফল দেখে খুশি কিংবা দুঃখিত হন বস্তুত এটা কোনো খেলা নয় বরং এটা হচ্ছে বাস্তবতা হক আর বাতিলের লড়াই শুরু হয়েছে আজম আল্লাহ ইসলামের সময় থেকে চলবে কি এমন পর্যন্ত নেক্কার খুশি হন যখন সত্যের বিজয় হয় এবং কষ্টবান যখন মিথ্যা সত্যের উপরে সাময়িকভাবে প্রভাব বিস্তার করে কাজে সাইদ আদিনা সারা রাজিয়াল আল্লাহ আনহা তিনি খুবই আনন্দিত হলেন যখন লুত আলাহ ইসলামের সেই অশ্লীল কাজ সৃষ্টিকারী জাতিটি ধ্বংস যাচ্ছে এই সংবাদ তিনি লাভ করলেন। করলেনা সারা তিনি যখন হেসে দিলেন ফিরেজ তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তাদের রিয়াকশন কি ছিল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 অর্থাৎ লুতের কমের সংবাদে সাইদাতা সারা যখন খুশি হলেন হেসে দিলেন ফেরেজ তারা তাকে আরও একটি খুশি সংবাদ প্রদান করলেন একই সাথে দুইটা সুসংবাদ এবং সেই সুসংবাদ কি ছিল তারা বললেন আমরা আপনাকে সুসংবাদ জানাতে এসেছি আপনার সন্তান হবে ইসহাক এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব প্রথমবার সাইদাতিনা সারা লুত আলাহ ইসলামের জাতির ঘটনা শুনে খুশি হয়েছিলেন দ্বিতীয় সুসংবাদটি শুনে তিনি খুবই আশ্চর্য হলেন অবাক হলেন অবাক হয়ে তিনি বলতে লাগলেন আমি একজন বৃদ্ধা মহিলা এবং আমার স্বামীও বৃদ্ধ কিভাবে আমাদের সন্তান হতে পারে তিনি বললেন ইন্না হাজ আজিব এটা তো বড় আশ্চর্য বিষয় আশ্চর্যজনক কথা আল্লাহ সাইদা তিনা সারা তিনি বললেন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 তিনি নিজের মুখ চাপড়িয়ে বললেন আমি তো বৃদ্ধা এবং বন্ধা তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন কিছুতেই তিনি বিষয়টিকে বিশ্বাস করতে পারছিলেন না বলে উঠলেন তাহলে কি আপনি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্য হচ্ছেন আল্লাহ সুমতাল পক্ষে অসম্ভব বলে কিছু নেই আল্লাহ সুমতাল্লাহ যখন কোন কিছু নির্ধারিত করেন হয়ে যাবে সেটা অবশ্যই হবে কোন ফাই এখন হও এবং সেটা হয়ে যায় মালাইকাগন তারা বললেন আপনি কি আল্লাহর হুকুম সম্পর্কে বিষয়বোধ করছেন হে ইব্রাহিমের পরিবার তোমাদের উপর আল্লাহর রহমত এবং বরকত রয়েছে নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত মহিমান্বিত আল্লাহ সোহামতালা ইব্রাহিম আলাহ সাল্লামের পরিবারের উপর সম্পূর্ণ পরিবারের উপর রহমত এবং বরকত দান করেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের পরিবার একটি বরকতময় পরিবার ইব্রাহিম আলাহাম তিনি হচ্ছেন নবীদের পিতা আবুল আম্বিয়া সারাহ রাজা তিনি হচ্ছেন নবীদের মা ইব্রাহিম এবং সারাহ তারা সুসংবাদ লাভ করলেন একজন পুত্র সন্তানের এবং এই ঘটনা আমরা জানি ঘটেছিল ইসমাইল আলাহ সাল্লামের জন্মের আরও বেশ কিছু বছর পর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 কিন্তু তাদের এই দাবি কিভাবে সত্যি হতে পারে কেননা আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিমকে সুসংবাদ হচ্ছে যে ইসাহ তিনি মারা যাবেন না বরং তিনি জীবিত থাকবেন এবং তার সন্তানের নাম হবে কারণ ইব্রাহিম আসসালাম আগেই জেনে গেলেন যে ইসাহাক তিনি জীবিত থাকবেন এবং তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারি ইহুদিরা তাদের স্বভাবগত হিংসা এবং বিদ্বেষের কারণে সবকিছুকেই নিজেদের সুবিধা মতো পরিবর্তন করে নিতে চায় ইসমাইল আলাহিস্লামের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলোকে তারা ইসহাক আলাহামের সাথে যুক্ত করে দিতে চায় আমাদের দৃষ্টিকোণ হচ্ছে তারা সকলেই আলাহার আম্বিয়া সকলেই সম্মানিত আল্লাহ তার মধ্যে যা ইচ্ছা তাকে সম্মান দান করেন রাসুলদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না এদিকে ফেরেস্তারা যখন ইসাহাক আলাহিসাল্লামের জন্মের সুসংবাদ দিলেন এই সুসংবাদ লাভ করার পর ইব্রাহিম আলাহিসাল্লাম একটি বিষয় চিন্তা করে চিন্তিত হয়ে পড়লেন তিনি প্রথমত সন্তানের সুসংবাদ লাভ করার জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করলেন কিন্তু একই সাথে আরেকটি বিষয় নিয়ে তিনি ভাবনায় পড়ে গেলেন এবং ফেরেজ সাথে সেই বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন তিনি বললেন আল্লাহ বলছেন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 ইব্রাহিম আলাইস্লাম সংবাদ লাভ করলেন লুত আলাহ সাল্লামের জাতিকে আজাবের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে চিন্তা করে ইব্রাহিম চিন্তিত হয়ে পড়লেন দুইটি কারণে এক নম্বর লুত আলাহিস করছেন অন্য একটি আয়তে ইব্রাহিম বলছেন যে ওখানে তো বা লুত সেখানে অবস্থান করছে অর্থাৎ ইব্রাহিম উদ্বিগ্ন হলেন এই ভেবে যে লুত আলাহিস্লাম আল্লাহ একজন রাসুল ইব্রাহিম ভাতিজা যদি সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে তিনিও সেই আজাবে আবার নিরাপত্তা নিয়ে ইব্রাহিম করলেন দ্বিতীয়ত ধৈর্যশীল এবং কোমল হৃদয়ের অধিকারী ছিলেন তিনি ভেবেছিলেন লুতের জাতিকে আরও একটি সুযোগ দিলে হয়তো তারা তওবা করে আল্লাহ দিকে ফিরে আসবে এবং এ কারণে তিনি ফেরেস্তাদের কাছে সেই জনবদের বাসিন্দাদের পক্ষে সুপারিশ করছিলেন কিন্তু তাকে বললেন হে ইব্রাহিম এই কাজ থেকে তুমি বিরত হও খান্ত হও আল্লাহর হুকুম এটা এসে গেছে এর কোনো পরিবর্তন হবে না এদের পক্ষে সুপারিশ করে কোনো লাভ হবে না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 প্রান্তে পৌঁছে গেলেন শহরের কাছাকাছি পৌঁছে গেলেন সর্বপ্রথম এই তিনজন নজয়ান সুদর্শন অতিথিকে তিনি হচ্ছেন লুত আলাহামের কন্যা তিনজন অপরিচিত লোক একটি বিপদসংকুল শহরে প্রবেশ করছে লুত আলহামের কন্যা এই বিষয়টি দেখে দ্রুত ছুটে গেলেন তার পিতার কাছে এবং বললেন আব্বা আমাদের শহরে তিনজন অপরিচিত মানুষ এসেছে এই সংবাদ শুনে লুত আলাহ সাল্লাম খুব দ্রুত তাড়াহুড়া করে বাইরে বের হয়ে আসলেন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 সেই তিনজন অপরিচিত মেহমানকে নিয়ে তার বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন এবং তিনি খুবই সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছিলেন তিনজন যুবককে পেছনে রেখে তিনি সামনে ছিলেন যাতে করে কেউ তাদেরকে দেখে না ফেলে যদি কেউ দেখে ফেলে এই সংবাদ প্রচার হয়ে যায় নিঃসন্দেহে তারা ঝামেলায় পড়বেন লুত আলাহিসাল্লাম সামনে থেকে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং কিছুক্ষণ পরপর পেছনের দিকে ফিরে মেহমানদের দিকে তাকিয়ে বলছিলেন আল্লাহর কসম পৃথিবীর বুকে এদের চেয়ে খারাপ জাতি আমি আর দেখিনি এই কথা শুনে সেই মেহমানরা চুপ থাকলেন তারা তিন অপরিচিত যুবকের দিকে তাকিয়ে এই কথাটিকে মোট চারবার বলেছিলেন লুত আলাহ কেন এই কথা বলছিলেন এবং এর মাধ্যমে তিনি কি বুঝাতে যাচ্ছিলেন লুত যদি প্রথমত খোলাখুলিভাবে তাদেরকে এই শহরের বাইরে চলে যেতে বলতেন যদি বলতেন আপনারা এই শহর থেকে চলে যান বিপদসংকুর শহর তাহলে হয়তো তারা মনে করতে পারতেন যে লুত তাদেরকে মেহমানদারি করতে চাচ্ছেন না তাদেরকে আপ্যায়ন করতে আগ্রহী নন এই কারণে হয়তো তিনি বলছেন যে আপনি এই শহর থেকে চলে যান হয়তো তখন তারা অন্য আরেকটি বাড়িতে গিয়ে আতিথ্যতা গ্রহণ করতেন এবং তার বিপদে পড়তেন লুত আলাহাম তার মেহমানদারি দিকে চারবারের মতো এই কথাটিকে বললেন যে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি খুবই খারাপ লোক আবার লুত আল্লাহাম তিনিও এই অপরিচিত মেহমানদের বিষয়টা তখনও ভালোভাবে বুঝতে পারছিলেন না যারা কারা থেকে এসেছে কেন এসেছে বলেন এই তিনজন অতিথি ছিল মানুষের রূপধারী ফেরেস্তা যাদের ক্যালাস মহামতাল সেই জাতির কাছে প্রেরণ করেছিলেন শাস্তি প্রদানের জন্য এবং সাথে এটাও বলে দিয়েছেন তারা যেন নবীর কাছ থেকে তাদের অপকরমের ব্যাপারে সাক্ষ্য গ্রহণ না করে সাক্ষ্য না নেওয়া পর্যন্ত যেন সেই জাতিকে আজাব না দেন এ কারণে আমরা দেখতে পাই তারা চুপ করেছিলেন যখন লুতাম তিনি সেই জাতির বিরুদ্ধে কথা বলছিলেন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিলেন ফেরেস্তারা লুতামের সমস্ত কথাগুলোকে দলিল হিসেবে প্রমাণ হিসেবে রেকর্ড করে রাখছিলেন কারণ লুত আলাহিস্লাম তিনি হচ্ছেন সেই সম্পূর্ণ জাতির উপরে দায়িত্বশীল আল্লাহ মোহাম্মতাল্লাহ সেই সম্পূর্ণ জাতির উপরে দায়িত্বশীল করেছেন তাদের নবীন লুত আলাহিসাল্লামকে কাজে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 শাস্তির পূর্বে অবশ্যই নবী সাক্ষ্য গ্রহণ করতে হবে এই জন্য ফিরেজ তারা নীরব থাকেন লুত আল্লাহ সাল্লামের সমস্ত কথাকে তারা দলিল এবং প্রমাণ হিসেবে রেকর্ড করে যাচ্ছিলেন এই লোকগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক ফিরেজ এই কথাকে লিপিবদ্ধ করলেন তারা লুতআালের সাক্ষ্য পেয়ে গেছেন এখন আর শাস্তি কোনো কোন কথা নেই অপরদিকে লুত আলাহ তিনি নিজের মনে বিপদের আশঙ্কা করছিলেন এবং তিনি মনে করছিলেন এই অপরিচিত লোকেরা কিছুই বুঝতে পারছে না তারা এখনো আমাকে অনুসরণ করে সামনের দিকে গিয়ে যাচ্ছে সুতরাং পরিস্থিতি সামনে আরো খারাপের দিকে যাচ্ছে সামনে আরো বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছে এই মানসিক অবস্থাকে বলেছেন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 যাতে কেউ তাদেরকে দেখে না ফেলে কিন্তু সেই জনপদের প্রত্যেক ব্যক্তি এই সংবাদ লাভ করল সবাই খবর লাভ করল লুত আলাহিস্লামের বাড়িতে তিনজন মেহমান এসেছে তিনজন সুদর্শন যুবক তারা আশ্রয় নিয়েছে লুতের বাড়িতে এই খবরটা কিভাবে ছড়িয়ে পড়ল কিভাবে এটা লিক করল লুত আলাহামের স্ত্রী লুত আলাহ সাল্লামের স্ত্রী তিনি বাড়ি থেকে বেরিয়ে লুতের কমকে জানিয়ে দিলেন আমাদের বাড়িতে এসেছে তিন জন সুদর্শন সুপুরুষ যুবক লুত আলাহিস্লামের স্ত্রী সেই অশ্লীল কাজে সেই জনপদের লোকদেরকে সাহায্য করলো তথ্য দেওয়ার মাধ্যমে এ কারণে আলাস মহামতা কুরানে বলছেন কাফের মহিলাদের বা অবিশ্বাসী মহিলাদের উদাহরণ হচ্ছে লুতের স্ত্রী এবং নুহের স্ত্রী লুত আলাহিস্লামের স্ত্রী যখন এই খবর ফাঁস করে দিল মুহূর্তের মধ্যে সমস্ত জনপদে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল লোকেরা রাস্তায় ভিড় জমাতে শুরু করল তারা তাদের মুজলিশ থেকে ক্লাব থেকে রাস্তায় বেরিয়ে আসলো। মিছিল করে করে তারা স্রোতের মতো লুত বাড়ির দিকে ছুটে আসতে লাগলো আল্লাহ কুরআনা করছেন আর শহরের লোকেরা আনন্দ উল্লাস করতে করতে এসে পৌঁছালো লুত আল্লাহ ইসলামের বাড়ির সামনে এসে তারা সবাই জমায়ে হলো। আনন্দ উল্লাস নাচানাচি মিছিল সমাবেশ শুরু করল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 রাসুল্লাহ সাল্লাহসাল্লামের জীবনের কসম করে আল্লাহ সোহাম্মতাল্লাহ বলছেন লা আম রুকা তোমার জীবনের কসম আল্লাহ সুহামতাল্লাহ তিনি তার সৃষ্টির যে কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয়ের নাম নিয়ে কসম করতে পারেন সেই বিষয়ের গুরুত্বকে আমাদের সামনে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমাদের অবস্থান থেকে আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছু নিয়ে অন্য কোনো কিছুর নামে আমরা কসম করতে পারি না আল্লাহ সুহামতাল্লাহ শুধুমাত্র কুরআনে আল্লাহ সুহাম্মতাল্লাহ কুরআনে রাসুল্লাহ সাল্লা ইসলাম ছাড়া আর কোন ব্যক্তির জীবন নিয়ে কসম করেননি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 লুত আলাহিস্লামের বাড়ি সামনে এসে সবাই জমা এত হল কতক্ষণ পারবেন লুত আলাহ সাল্লাম তার মেহমানদেরকে রক্ষা করতে লুত আল্লাহ সেই লোকেদের উদ্দেশ্যে বললেন নিশ্চয়ই এরা হচ্ছে আমার মেহমান আমাকে অসম্মানিত করো না বেজ্জুতি করো না আল্লাহকে ভয় করো আমাকে লজ্জা না এবং তিনি আরো বললেন আলাইসা মিনকিদি তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নেই লুত সালামের লোকেরা তারও পাল্টা তর্ক শুরু করলো এবং তারা বলল আমরা কি আপনাকে মেহমানদারি করতে নিষেধ করেনি আমরা দেখতে পাই একটি নষ্ট সমাজে যখন কোন মানুষ তারা সত্যের দিকে সঠিক বিষয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন সেই নষ্ট সমাজের মানুষেরা দাওয়াতের কার্যক্রমকে বন্ধ করার জন্য দাঈদের উপর কিংবা আলোচ মতলা রাসুলদের উপরে বিভিন্ন রকমের বিধি নিষেধ তারা আরোপ করে একইভাবে লুতালামের জাতি তারা তাদের সেই তথা কথিত আইনের নামে লুতামের উপরে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল তারা লুত আল্লাহকে জানিয়ে দিয়েছিল আপনার কোন অনুমতি নেই মেহমানদারি করার এটা আপনার জন্য একটা বেআইনি কাজ অবৈধ কাজ লালের মেহমানদারিকে তারা অবৈধ কাজ বলছে যেন তারা নিজেরা খুব বৈধ আচরণ করছে লুত সাল্লাম তাদেরকে বললেন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 লুত আলহ্লাম তিনি মনে মনে কারো সাহায্য কামনা করছিলেন লুত প্রথমত তিনি স্থায়ী বাসিন্দা ছিলেন না। তিনি একজন বাইরে থেকে আসা মানুষ ইরাক থেকে তিনি এসেছেন ফিলিস্তিনের সেখানে সাহায্য করার মত নেই কোন গোত্র ছিল না কোন বংশ ছিল না শুধুমাত্র ছিল তার দুইজন কন্যা কোন পুত্র সন্তানও লুত আলাহিস্লামের ছিল না তার পক্ষে যুদ্ধ করার মতো কোন মানুষ ছিল না তিনি একা একজন বৃদ্ধ মানুষ এই কঠিন পরিস্থিতিতে সাইদিন আল্লুতলা আফসোস করে বলতে লাগলেন তোমাদের বিরুদ্ধে যদি আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোন সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম আল্লাহ সুতালা তিনি লুত আলাহিসাল্লামের এই আফসোসকে অবশ্যই শুনেছেন রাসুল্লাহ সাল্লাহলাম বলেন আল্লাহ লুত আলাহ সাল্লামের উপরে রহমত বর্ষণ করুন কেননা তিনি একটি শক্তিশালী অবলম্বন অর্থাৎ আল্লাহর নিকট আশ্রয় কামনা করেছিলেন বলেন এই কারণে আমরা দেখতে পাই লুত আলাহামের পর থেকে আল্লাহ আল্লাহ যত নবী প্রেরণ করেছেন তাদেরকে নিজের সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী এবং প্রভাবশালী করে সৃষ্টি করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুকরিতে বলেন আল্লাহ লুতকে ক্ষমা করুন তিনি একটি সুদৃঢ় ঘুটি রুকন বা ভিত্তির আশ্রয় চেয়েছিলেন কেন তিনি আশ্রীর প্রার্থনা করেছিলেন কারণ তিনি নিজেকে দুর্বল মনে করেছিলেন অথচ সুবহান আল্লাহ পৃথিবীর সমস্ত শক্তি লুতামের সাথে ছিল তার পক্ষে ছিল কারণ আল্লাহ সুবাহান তিনি ছিলেন লুতালামের পক্ষে যখন সেই কামনা বাসনায় উন্মাদ হয়ে যাওয়া লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢোকার উপক্রম করল লুত সাল্লাম যখন নিজের দুর্বলতার জন্য আক্ষেপ করছিলেন ঠিক সেই সময়ে সেই তিনজন মেহমান তারা কথা বলে উঠলেন ফেরেস্তারা বলে উঠলেন হে লোত আমরা আল্লাহর ফেরেস্তা তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না মাত্র এক মুহূর্ত আগে লোত আলহিস্লাম নিজেকে দুর্বল মনে করছিলেন এবং মনে করছিলেন এই লোকেরা কতই না শক্তিশালী আল্লাহ মোহাম্মতাল্লাহ মুহূর্তের মধ্যে এই পরিস্থিতিকে পাল্টে দিলেন যখন ফেরেস্তারা তাদের পরিচয়কে প্রকাশ করলেন মুফাস্তিরগন উল্লেখ করেছেন ইব্রাহি আলাহিসাল্লাম ঘর থেকে বেরিয়ে তাদের সামনে আসলেন এবং নিজের ডানার একটা প্রান্ত দ্বারা হালকাভাবে সেই লোকেদের চেহারায় আঘাত করেন ফলে তাদের দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায় কেউ কেউ বলেছেন তাদের চোখ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায় এমনভাবে তাদের চেহারায় চোখের কোনো চিহ্ন অবশিষ্ট রইল না কোন মতে তারা দেয়াল হাতরে সেখান থেকে বের হয়ে আসল লুত আলাহিস্লামকে তারা আলটিমেটাম প্রদান করল চরমপত্র প্রদান করলো।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 সেই লোকেরা অপেক্ষা করছে সকালের জন্য যাতে তারা লুত আলাহিসাল্লামকে উপযুক্ত একটা শিক্ষা প্রদান করতে পারে চূড়ান্ত বোঝাপড়া করবে অপরদিকে ফেরেস্তারাও অপেক্ষা করছেন সকালের জন্য যাতে তারা আল্লাহর আদেশকে বাস্তবায়ন করতে পারেন বললেন ভোর বেলাই তো তাদের জন্য প্রতিশ্রুত সময় ভোর কি খুব নিকটে নয় ফেরেস্তারা লুত আল্লাহ ইসলামকে বললেন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 রওনা হয়ে গেলেন শহরের বাইরে চলে যাচ্ছেন সূর্যোদয়ের সময় যখন লুত আলাহিসাল্লাম সাদুম জনপদ থেকে দূরবর্তী নিরাপদে একটি স্থানে অবস্থান করছেন হঠাৎ করে তিনি একটি প্রচন্ড জোরালো শব্দ শুনলেন সাইহাতু প্রচন্ড আওয়াজ তাদেরকে করল। জিব্রাহ আলাহিসাল্লাম মানুষের আকৃতি থেকে তার আসল আকৃতি ধারণ করলেন আবাস মোহাম্মা জিব্রাহসালামকে পাঠিয়েছিলেন মানুষের আকৃতিতে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 আকবার আল্লাহ কঠোর তিনি নিশ্চয়া করেছেন। সেই এলাকার সমস্ত মানুষ জীবজন্তু ঘরবাড়ি এবং ধন যা ছিল সব কিছু সহকারে তাদেরকে উঠিয়ে নেওয়া হয় একেবারে আসমানের সীমানা পর্যন্ত তাদেরকে উত্তোলন করা হয় আসমানের এত কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয় যে সেই আসমানে অবস্থানকারী ফেরেস তারা জনপদের প্রাণীদের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলেন এরপর সেখান থেকে উলটিয়ে তাদেরকে নিচে ছুড়ে ফেলা হয় মুজাহিদ্রাহিম তিনি বলছেন সর্বপ্রথম যা নিচে এসে পড়েছিল সেটা হচ্ছে তাদের উঁচু উঁচু অট্টালিকাসমূহ আল্লাহ সুহামদাল্লাহ কুরআনে বলছেন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 লুত আলাহ জাতিকে প্রথমত তাদেরকে প্রচন্ড শব্দ দ্বারা শাস্তি দেওয়া হয়েছে দ্বিতীয়ত তাদের সম্পূর্ণ জনপদকে গভীর থেকে খনন করে উল্টো করে ভূমিতে ছুড়ে ফেলা হয়েছে নিক্ষেপ করা হয়েছে এবং তৃতীয়ত তাদের উপরে আল্লাহতাল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছেন যার প্রত্যেকটি তাদের প্রত্যেক ব্যক্তিকে আঘাত করে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে আল্লাহ কুরআনে বলছেন فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا لَهَا وَأَمْطَرُنَا وَأَمْطَرُنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّل إِنَّ فِي ذَالِكَ لَآيَاتٍ لِّلْمُ تَوَسِّمِينَ شُرْجَ دوئي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 এমনকি তাদেরকে বিভিন্ন সামাজিক অবস্থান এবং বিশেষ সুবিধাদি প্রদান করা হচ্ছে এই বাংলাদেশে পহেলা বৈশাখে আমরা জানি মূর্তি নিয়ে শির্কের যে মিছিল হয় সেই মিছিলের পরেই রং বেরঙের জামা পরে রংধনু তৈরি করে হাতে বেলুন নিয়ে প্রকাশ্যে ঢাকায় সমকামীরা মিছিল করেছে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 অনুমতি দেয়নি বৈধতা করেনি শুধুমাত্র বর্তমানের নষ্ট পশ্চিমা সমাজ তারা এই বিষয়টিকে বৈধ করার জন্য এর পক্ষে সাফাই বুঝতে হবে আমরা মুসলিম যদি যখন পাপের পক্ষে কথা বলি পাপ কাজকে আইনগতভাবে বৈধতা দেই এর প্রচার প্রসার কামনা করি ঠিক তেমনিভাবে আলোচ মহাতালা আমাদেরকেও ধ্বংস করে দেবেন যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন সাদুম জনপদের বাসিন্দাদেরকে কারণ আলোচ মহাতালা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 তারা মতামত প্রকাশ করেছেন পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত ব্যক্তিকে রজম বা পাথর নিক্ষেপ হত্যা করতে হবে হোক সে ব্যক্তি বিবাহিত কিংবা উল্লেখ করেছেন পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত ব্যক্তিকে উঁচু পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে যেভাবে আলোচনা মহাতালা লুতের সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং তিনি দলিল হিসেবে এই আয়াতটিকে পেশ করেছেন এখানে আলোচনা মহাতালা বলেছেন অমাহিয়া মিনাজ মিনা বিবাইদ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 তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হতো একঘরে করে দেওয়া হতো মুসলিম কিংবা অমুসলিম সকলেই এই কাজটিকে ঘৃণার চোখে দেখত কিন্তু বর্তমানে পশ্চিমারা এর প্রচার এবং পাচ্ছে। প্রসার জানেন ভবিষ্যতে হতে এমন সময় আসতে পারে যখন এই পাপ কাজ করাকে গর্বের বিষয় বলে মনে করা হবে যেমনইভাবে লুত আলহ ইসলামকে বলা হয়েছিল এরা বেশি পবিত্র শাস্তি চায় এদেরকে বহিষ্কার করো তেমনইভাবে যদি আমরা এখনই এর বিরুদ্ধে সচেতন না হই প্রতিরোধ না গড়ে তুলি তাহলে হয়তো যারা সমকামীতাকে সমর্থন করবে না তাদেরকেই একঘরে করে দেওয়া হবে কিন্তু একই সাথে আমাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ রীতি সুনান এবং পদ্ধতিকে বুঝতে হবে এই পৃথিবীর ইতিহাসকে বাস্তবতার সাথে আমাদেরকে মেলাতে হবে আল্লাহ কখনোই এই জঘন্য পাবাচারকে এভাবে চলার অনুমতি দিবেন না ছেড়ে দেবেন না এই অন্যায় কাদের জন্য আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে অবশ্যই আজাব দিয়ে ধ্বংস করে দেবেন কাজেই এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা এই অন্যায়কে সব সময়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 रेन ड्रवस मीडियार अन्न्य प्रोजेक्ट संपर्कतेजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रेईन ड्रवस मीडिया डट www.raindropsmedia.org अथवा फेसबुक पेज www.facebook.com डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट